आजकल आयोजन उपस्थित सम्मानित सुधी दूर दूर रा। एवं इन कि दिए आल्मुल्ला शेष करतेब ना কারণ তিনি সম্মানিত মানুষ হিসাবে আমাদেরকে একটা সম্মান দিয়েছেন যেহেতু অতএব আদম সন্তানই সম্মানিত প্রত্যেক মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন সেই সম্মানিত মানব সম্প্রদায়ের মধ্যে আমাদেরকে আল্লাহ গণ্য করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ শুক্রিয়া তবে তার চেয়ে বেশি সুক্রিয়া তিনি আমাদেরকে মমিন মুসলিম হিসাবে জীবন জীবনযাপনের তৌফিক দিয়েছেন আমরা আবারও বলি আলহামদুলিল আমাদের মনুষ্য পরিচিতি আমাদের যতটা সম্মানের তার চেয়ে অনেক অনেক বেশি সম্মানের আমাদের মমেন পরিচিতি মুসলিম পরিচিতি কারণ আমরা জানি আখিরাতে আল্লাহর কাছে না যাত পাবে শুধু ইমানদারেরাই আল্লাহ লোকেরা যারা মুসলিম ছিল যাদের বিশুদ্ধ ছিল। যারা অন্তরে ইমানকে ধারণ করত এবং সেই ইমানের আলোকে জীবনে সমস্ত কাজে তার স্বাক্ষর রাখত এবং সুন্দর একটা অন্তঃকরণ নিয়ে আল্লাহর কাছে যারা উপস্থিত হবে শুধু তারাই আল্লাহর কাছে নাজার পাবে অতএব আমরা সকলে আল্লাহর কাছে নাজাত পাওয়ার যেদিন কোনো কাজে আসবে না কোনো উপকারে আসবে না সম্পদ এবং সন্তান সন্ততি শুধু ওই ব্যক্তি ছাড়া যে একটা সুন্দর ইমানে ভরপুর পরিপূর্ণ একটি অন্তকরণ নিয়ে আল্লাহর কাছে গমন করতে পারবে সেই ব্যক্তি ছাড়া এই পৃথিবীর বিশাল সম্পদ সম্পদের পাহাড় যারা গড়ে তুলেছেন সেই সম্পদ কোনো কাজে আসবে না সেই সম্পদ দিয়ে তারা আল্লাহর কাছে কখনোই পার পাবে না এবং যারা আত্মীয় স্বজন সন্তান সত্যি বিশাল একটা বেষ্টনির মধ্যে আছে এবং ভাবছে যে দুনিয়ার সম্পদ এবং সন্তান সত্যি নিয়ে তারা অত্যন্ত প্রভাবশালী হয়ে গেছে এই প্রভাব আখেরাতে কোনো কাজে আসবে না আসবে সেই ইমান যে ইমানকে আমরা ধারণ করছি কাছে এবং বিশুদ্ধ আকিদা এবং ইমানের চেতনা নিয়ে বিশুদ্ধভাবে ভাবে ইবাদত করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মহা মূল্যবান আলহামদুলিল্লাহ এই চোদ্দশো বছর ধরে সবাই চেষ্টা করছেন এই পরিপূর্ণতার দিকে পৌঁছার জন্য শেষ দিকে যে আয়ারটি নাজের মধ্যে রসুল সাল্লাহ সাল্লামের উপর সেখানে আল্লাহ বলেছেন আলিয়া বা সম্পূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে দিন হিসাবে মনোনীত করলাম আহমদুলিল্লাহ আহমদুলিল্লাহ উপহার হিসাবে দিয়েছেন আমরা আল্লাহ জ্ঞাপন করে শেষ করতে পারবো না যে ইসলাম শেখার সুযোগ আর আজকে যে ভাই ইসলাম গ্রহণ করলেন মায়ের পেটের থেকে পড়ে কিন্তু ইসলাম গ্রহণ করতে পারেননি বাবা মায়ের পর থেকে আসলে সবাই মুসলিম হয়ে করে এরপরে বাবা মা ইহুদি করে অথবা নাসারা করে অথবা পৌতলিক করে অগ্নি এই পৌতলিক ভাইটা সে পোত্তলিকতার মধ্যেই একদম মানে ডুবে গিয়েছিল তাই না বাবামাতাকে মা সে ভবি তৈরি করেছে কিন্তু আল্লাহ তো আবারও বলেছেন মাইয়াহিল্লাহ এই ভাই সে আপনাদের সামনে প্রকাশ্যে বলেছে সে স্বেচ্ছা ইস্তার গ্রহণ করেছে কারো চাপে নয় কারো লোভে পড়ে নয় আরেকটা কাউফিক সে অর্জন করবে আল্লাহর পক্ষ থেকে বিশাল সুগম হয়ে গেল কৃতজ্ঞ আল্লাহ তার জন্য যতটা সুগম করেছেন আমাদের জন্য আরো বেশি সুগম করেছেন আলহামদুলিল্লাহ হাজার বারো যদি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলতে বলতে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি বলতে থাকি হকি আদায় হবে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সে নামতের সেই নিয়ামতের প্রতিদান কি আল্লাহকে ভাইরা এই জিনিসগুলো একটু আমাদের মনের মধ্যে গেঁথে নিতে হবে আল্লাহর এত নিয়ামত নিয়ামত তো শেষ করা যাবে না আল্লাহ বলেছেন যদি তোমরা আল্লাহ নিয়ামতকে গণনা করতে শুরু করো একটা দুইটা গণনা করে শেষ করতে পারবেন আপনার তোমাদের এই দেহের মধ্যে নিদর্শন আছে তোমরা কি দেখতে না। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন যারা হিউম্যান বডির উপর গবেষণা করেছেন করে যাচ্ছেন তারা জানে মানুষের বডির মধ্যে কত বিলিয়ন এন্ড ট্রিলিয়ন সেল আছে আপনার এই চোখের মধ্যে আমি চোখের একজন আপনার এই চোখের মধ্যে গবেষণার মিলিয়ন অফ আইটেম আছে তাহলে ব্রেনের মধ্যে কতটুকু আছে স্টমাক এর মধ্যে কিডনির মধ্যে লিভার মধ্যে হার্ট এর মধ্যে रक्तर मध्य स्किल शरीर अंत विवेकी कईजन विवेक के कजे लगा थे? आज के समाज कठिन अवस्थान चले আমাদেরই কারণে আমাদের কারণে মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার জিব্বা থেকে যার হাত থেকে হস্তক্ষেপ থেকে যার প্রভাব থেকে সমস্ত মুসলিম ভাই বোনেরা নিরাপদ থাকে আমরা কেউ কারোর জন্য গালিগালাজ করতে যার প্রভাব আছে সে প্রভাব দিয়ে যতটা ভালো কাজ করছে তার চেয়ে অনেক খারাপ কাজ করছে সমাজের প্রায় প্রত্যেকটা শ্রেণী আজকে মন্দ কাজ বেশি করছে ভালো কাজ কম করছে এর কারণটা হচ্ছে ইমানের দুর্বলতা আর ইমানের দুর্বলতা শুরু হয় জ্ঞানের দুর্বলতা থেকে জ্ঞান কিন্তু একটা সময় এলেমের দুর্বলতা ছিল ইসলামী এলএমের অনেক আগেও ছিল আজও আছে তবে স্কুল কলেজে একটু ভালো পড়াশোনা হতো এখন তো গোল্ডেন এপ্লাস পেজ আছে মোটামুটি পড়াশোনা না করি যদি দশ বারোটা করানো যায় পরীক্ষার আগে তাহলে আমাকে একজন শিক্ষক সেদিন বললেন এই বছরে তাদেরকে ডিস্ট্রাকশন দেওয়া হয়েছে পঁচিশ পর্যন্ত পেলে সেও তেত্রিশ পেয়ে আমাদের ছোট সময় এটা শুনিনি পর বত্রিশ পেয়ে একটা উপহার দেওয়া যায় উপহার কিন্তু সবগুলো সেন্ট্রাল পরীক্ষায় ইন্টারমিডিয়ে মেট্রিকে প্রতিদিন পত্রিকা দেখেছি আমরা ওপেন আর আরো দুঃখজনক হচ্ছে ক্লাস এইট এর সমাপনী পরীক্ষায় তার থেকে ছোট ছোট শিশুরা ক্লাস পরীক্ষা যখন চলছিল তখন নভেম্বর মাস তখন পত্রিকা দেখলাম দেখলাম পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে পরের দিন আবার দেখলাম বাংলাদেশ প্রতিদিন আমি দেখেছি দ্বিতীয় শ্রেণীর তারপরের দিন দেখলাম প্রথম শ্রেণীর ইন্দা লিহা জীবন বলতে হবে সিবাত প্রত্যেকটা দুর্নীতির কথা শুনবেন অপকর্মের কথা শুনবেন এগুলো সব আমাদের সমাজের জন্য সবচেয়ে বড় আমাদের ইসলাম প্র্যাকটিস জন্য মুসিবত আমাদের ইমান আকিদার জন্য মুসিবত আমাদের দেশের জন্য মুসিবত প্রশ্ন দোয়া স্বীকৃতি ইন্নআল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে অতএব ভে প্রশ্ন আউটকারী ব্যক্তিরা তোমরাও আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে তখন প্রশ্ন আউট করার জন্য দুনিয়াতে তোমাদের শাস্তি হোক আর না হোক আল্লাহ শাস্তি তোমরা ধ্বংস করছি ধ্বংস করছি এলেমের অভাবে জাতি দুনিয়ায় অধপতিতে হবে আর আখিরা হবেই কারণ এলেমের অভাবে ইমান ঠিক মতো ইমানের সৌধটা ইমানের প্রাসাদটা গঠন করা না না থাকলে যে যাই মনে করে সেটাকে এলেম পায়। হাতুড়ে ডাক্তাররা তারাও মনে করে তারা ডাক্তার অনেক হাতুড়ের সার্জেন্ট সার্জেন্ট মানে যারা সার্জারি করে অপারেশন করে ঢাকা শহরে প্রচুর এখন এটাকে কি বলে মুস্তাউস ক্লিনিক হয়ে গেছে এবং মেট্রিক পাস ইন্টারমিডিয়েট পাস দেখে দেখে তারা ডাক্তার হয়েছে আন্দাজে তারা ট্রমা সেন্টার পর্যন্ত খুলে পড়েছে আমি নিজে পড়েছি শুনি না এ আমি নিজে পড়েছি তাহলে দেখুন ডাক্তারি পেশার মতো একটা মহান পেশার পর্যন্ত হাতুড়ি ডাক্তাররা এখন ডাক্তারি করে কিন্তু তারা যে হাতুড়ি ডাক্তারি করে এটা কি জ্ঞান এটা দেবে না। নিয়েও আজকে সেটা হচ্ছে ধর্ম আজকে সেটা হচ্ছে যদি কোরআন সুন্দর জ্ঞান মুসলিমদের মধ্যে স্বল্প থেকে স্বল্প হতে থাকে অল্প হতে থাকে কোন মতে করলে অশুদ্ধ করে বা শুদ্ধ করলে তার অর্থ জানে না আল্লাহর বক্তব্য ভাষণ সম্পর্কে তারা অবহিত না রসুল সাল্লা সাল্লাম জাতির উদ্দেশ্যে কি বড় জ্ঞানগর্ভ কথাগুলো বলেছিলেন কারণ রসুল সাল্লামের ওয়ারিসা সবাই না এলেমের একটা সর্বনিম্ন পরিমাণ আছে যেই পরিমাণ এলেম প্রত্যেক মুসলিমকে অর্জন করতে হয় সালাতন এলেম প্রত্যেক মুস্তিমকে অর্জন করতে হয় না কিভাবে সলাপ করতে হবে কিভাবে প্রশিক্ষণের পরে আমাদের প্রত্যেক বালে ছেলে এবং মেয়ে এবং তার থেকে বয়স্ক সকলকে এই অর্জন করতে হবে অতএব এলেম না করে সহি ভাবে না শিয়ান রাখা যাবে না হজ করা যাবে না কোরবানি করা যাবে না কিংবা অন্য ক্ষেত্রে মহা বিপর্যয় দেখা দিয়ে দেবে এবং দিয়েছে অলরেডি আজকে মুসলিমরা আরাম লেনদেনে কিন্তু একটু মন কাঁপে না আজকে আমি এক মসজিদে জুমা পড়িয়েছিলাম ঢাকাতে সেখানে উনি মনে ডাক্তার নাকি বললেন তার এক বন্ধু আমেরিকা থেকে তাকে সাতশো কত ডলার পাঠিয়েছে তিনি সেটা ভাঙালেন ভাঙানোর পর হল আটান্ন হাজার কত টাকা এরপর বাসায় এসে দেখেন সেখানে আটত্রিশ হাজার কত টাকা আছে জাকাতের টাকা বললেন যে ভাই ওই বিশ হাজার কি বিশ হাজার কি আমি বলবো বলে কেন্দ্রে সরালো হিসেব করে দেয়নি বন্ধু বান্ধব মিলে হতে চাইনিজ কেটে যাবে এরকম দেখেছি অনেক ঘুষের টাকা দিয়ে প্রচুর ঘুষ যেদিন আসবে আমাদের এই ভাইদের যারা ভুল ক্রমে হালাল টাকাটা করছে অনেক হিংসা বিদ্বেষের মধ্যে অভ্যস্ত হয়ে গেছি। ষড়যন্ত্র করার মধ্যে এক অন্যের বিরুদ্ধে অভ্যস্ত হয়ে গেছে এগুলো কি সামাজিক বিপর্যয় না এই বিপর্যয় একটা সময় আমাদের অধপতনের জন্য যথেষ্ট হবে জাতির মধ্যে আর ভালো লোক খুঁজে পাওয়া যাবে না এই বিপর্যয় রোধ করার জন্যই আল্লাহতালা জ্ঞানীদেরকে দায়িত্ব দিয়েছেন যাদের পুরোভাগে সামনে আছেন ওলামাইকেরা ওলামাইকেরা আনফর্চুনেটলি আজকে আমরা সবাই বিভক্ত আল্লাহতালা আমাদেরকে পাঠিয়েছেন যাতে আমাদের আকিদা শুদ্ধ হয় ইমান পরিপূর্ণ হয় এবং আমাদের আখলাক শুদ্ধ হয় আল্লাহ আমাদেরকে শেষ জমানার রসুলকে দিয়েছেন না শেষ জামানার মানুষকে তিনি এসে কিন্তু আমাদেরকে দেখিয়েছেন দেখিয়েছেন যে কিভাবে একটা অধপতিত সমাজ একটা দুর্নীতিগ্রস্ত সমাজ একটা সমাজ যেখানে কেউ কারো প্রতি শ্রদ্ধাশীল না সবাই হিংসা বিদ্যুৎ যারা বছরের পর বছর করে আসছিল নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহ নারী নির্যাতন জেনা ব্যবচা জুয়া সুদ এবং ইত্যাদি নানা প্রকার তখন আরব সমাজে ছিল না কিন্তু মাত্র ২০ বছরের মধ্যে এই বিশ্বজ্ঞী সমাজটা দেখলো বলেন দিনার সমাজ কি ধরনের ভাতৃত্ব তারা হয়েছে এটা শিক্ষা প্রশিক্ষণের মধ্য দিয়ে হয়েছে রসুল সাল্লাহাম যে ফর্মুলা মানব জাতিকে দিয়েছিলেন সেই ফর্মুলা তারা গ্রহণ করেছে এবং এভাবে একটা জাতি পরিশুদ্ধ হয়েছে জাতির আপনারা সেই বিভিন্ন অন্যান্য কথা জানেন এক অপরকে হত্যা করার জন্য খুবই আগ্রহী ছিল তারা তারা বেরিয়ে দিয়েছে এই ছিল আখলাক কেন কারণ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন শুধু এই কারণেই পাঠানো হয়েছে যেন মানুষকে আমি এক্ষা দেব কোন অশ্লীল কথা বলেননিহ তিনি বলেছিলেন আমি দশ বছর রসুল সাল্লা সাল্লামের খেদমত করেছি এই দশ বছরে একটি বারের জন্য তিনি আমাকে বলেননি যেটা আমি করিনি কেন তুমি তা অথবা যা আমি করেছি আমাকে বলেননি আদর্শ রাসুল্লাহ যাকে আল্লাহ বলেছেন আদিম নিশ্চয়ই নিশ্চয়ই তুমি অধিষ্ঠিত আছো প্রতিষ্ঠিত আছো উত্তম চরিত্রের উপরে যার ব্যাপারে সুরা আল্লাহ বলে যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রত্যাশা করে ইমান রাখে এবং প্রত্যাশা করে আর আল্লাহকে বেশি বেশি করে অতএব আজকে আখলা দু একটি কথা বলতে চাই এই সমাজের মধ্যে আমাদের আজকে যেটা সবচেয়ে বড় ঘাটতি সেটি হচ্ছে আখলাকের ঘাটতি আখলাকটা কি আখলাকটা কি এটা আমরা বছর আগে পত্রিকা দেখলাম সাদামনের মানুষদের কিছু ঘটনা কুষ্টিয়া এক সাদা মানুষ আপনারা কি পড়েছিলেন এটা সেই সাদা মানুষ ছিলেন একজন শিক্ষক এটা ছিল তার বাহ্যিক ছিল অত্যন্ত অশ্লীল বিকৃত এবং যে লোকটা তার ফেস এর আড়ালে কি সব দুর্নীতি করতো কত মেয়েদের ইজ্জাত সেল উঠেছিল ইত্যাদি ইত্যাদি এটাকে আখলা বলে না আপনি সুন্দর করে বক্তৃতা দিয়ে গেলেন এটাই কি মানুষের সাথে দেখা হলে মুসা মুসাফা করলে এটা কি না হচ্ছে একটা ক্যারেক্টার, টোটাল অর্থাৎ আপনার ভেতরে বাহিরে সর্বত্র আপনার পরিবার পরিবারের সদস্য প্রতিবেশী এবং জনগণ সমস্ত বিশ্বের সকল মানুষের সাথে আপনার একটাই ফেস থাকবে এবং অন্যায়ের সাথে কখনো আপোষ করে না সে কখনো সততা দেখায় আর ভেতরে অসততা পোষণ করে না মুসলিম কখনো আকৃদাগত মুনাফেকিও ধারণ করে না এবং ভেতরের মুনাফে লোকেরা। তোমরা কেন এমন কথা বলছো যা তোমরা করছো না তার মানে কিছু কিছু মোমেন্ট এরকম করবে বোঝা যায় তা কেন তাম্বি করলেন কিন্তু এটা করণীয় নয় এটা শোভনীয় নয় আমি আজকে আসলে কিছু দিকে আপনাদের দেশে আগ্রহ করতে চাই সর্বপ্রথম করব মানে আখলাকি বিষয় হিসাবে অথবা ইসলামের বিষয় হিসাবে হিসাবে যেটা করুন না কেন হচ্ছে ধর্ম নিয়ে বা ইসলাম নিয়ে ইসলামকে আসলে শুধু একটা ধর্ম বলাটা উচিত নয় আর সব ধর্ম হচ্ছে যেটাকে রিলিজিয়ন বলা হয় কারণ আপনি যখন ডিকশনারিতে যাবেন তখন দেখবেন যে মানুষের অনেকগুলো জীবনের পার্ট আছে অংশ আছে রিলিজিয়াস লাইফ সোশ্যাল লাইফ এডুকেশনাল লাইফ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তার সামাজিক জীবন তার পারিবারিক জীবন তার ধর্মীয় জীবন ইত্যাদি ইত্যাদি নানাভাবে বিভক্ত করা হচ্ছে কিন্তু ইসলাম হচ্ছে একটা সার্বজনীন ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা যেটা আমার আপনার জীবনের প্রত্যেকটা জিনিসকেই অন্তর্ভুক্ত করে আপনি আপনার স্ত্রীর সাথে আপনার যে ইন্টারাকশন এখানে কি ইসলামের বক্তব্য আছে না জীবনযাপনের প্রত্যেকটা বা আদব শিষ্টাচারিতা মেনটেন করবে বাবা মায়ের ক্ষেত্র সেটা প্রযোজ্য সন্তানের ক্ষেত্র সেটা প্রযোজ্য প্রতিবেশীদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য তার মানে হচ্ছে ইসলাম আমার ব্যক্তি আমাকে ইনস্ট্রাকশন দেয় দিক নির্দেশনা দেয় ইসলাম আমার পরিবারের ক্ষেত্রে পরিবারের সাথে কিভাবে সম্পর্ক কি হবে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব সন্তানের তার্বিয়ত কি করে দিতে হবে মা বাবার সেবা শুশ্রূষা কিভাবে করতে হবে সেটাও শেখায় আবার সমাজের একের সাথে অন্যদের সম্পর্ক কি হবে এমন কি যারা সমাজের অধিপতি সমাজকে যারা চালান তাদের কি করতে হবে আর সমাজের যারা সভ্য নাগরিক তাদের কি করতে হবে এবং একের সাথে অন্যের সম্পর্কে করতে হবে সেটাও কিন্তু ইসলাম বলে আর বলি বলেই ইসলাম শুধুমাত্র ধর্ম না আমার মনে আছে কিশোর বয়সে আমি একটা সাংস্কৃতিক সঙ্গে কিছু কাজ করার জন্য গিয়েছিলাম সেখানে যিনি আমাদের একটা ইন্টারভিউ নিয়েছিলেন আমাকে বলেছিলেন মঞ্জুর আমি দু একটি কথা তোমাকে বলি আমি বলেন বলল যে দেখো আমরা এখানে সুন্দর বেশ কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকি দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ভালো ভালো কিছু কাজ করি তবে ধর্মীয় বিষয় নিয়ে আমরা না গলাই না যার যার ধর্ম তিনি পালন করুন বা না করুন এটা তার ব্যাপার যাই হোক এটা ছিল তার দৃষ্টিভঙ্গি কিন্তু এই দৃষ্টিভঙ্গি ইসলাম পোষণ করে আমার দিন আমরা এই জন্য দিন শব্দটা ইসলামের ব্যাপারে ব্যবহার করা পছন্দ করি কারণ আল্লাহ তালা বলেছেন ইন দ্য দিন ইসলাম আল্লাহর কাছে দিন সার্বিক জীবন বিধান হচ্ছে কি ইসলাম এবং অন্য আয়ো ব্যাখ্যা করে দিয়েছেন ব্যক্তি ইসলাম আর অন্য কোন ধরনের ব্যবস্থাপনা অনুসন্ধান করে। মানার জন্য গ্রহণ করতে চায় সেটা কোশেন কালেও তার কাছ থেকে গ্রহণ করা হবে না ফলে ইসলাম কোন ব্যক্তিগত ব্যবস্থাপনার নাম না ইসলাম কোন ব্যক্তিগত বিষয় না আজকে সমাজে যদি কোনো ব্যক্তি অন্যায় করে ইসলাম সে সম্পর্কে কথা বলে না শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো কথা বলে সাধারণ শিক্ষক যদি তারেক্ট হওয়ার জন্য নসিহাত করে আর যদি ফৌজদারি কোনো অপরাধ করে বসে সে যেই হোক না কেন আমরা দেখেছি খালিফা আলী তলিফার দিয়ালও কাজির দরবারে কাঠগড়ায় কিন্তু আখেরাতেও আছে ইসলাম ব্যবসা কথা বলে আপনি যেন ভাবে ব্যবসা করলে হবে হালাল পদ্ধতিতে হতে হবে না টাকার লেনদেন হালাল হতে হবে না তাহলে তো কোন জায়গায় ইসলাম কথা বলে না আমরা যখন বলবো ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত বিষয় তাহলে তো আমি সুদী ব্যবসা করলে অসুবিধা কি ঘুষ খাইলে অসুবিধা কি মানুষের অধিকার ছিনিয়ে নিলে অসুবিধা কি রাষ্ট্রের কোষাকার থেকে লুট করলে অসুবিধা কি এই সমস্তটাকে ইসলামে হালাল এগুলো মোটেই হালাল নয় বরং এই সমস্ত জায়গায় ইসলাম আরো কঠোর যেখানে জনস্বার্থ বিঘ্নিত হয় যেখানে মানুষের স্বার্থ সামষ্টিক স্বার্থ বিঘ্নিত হয় ইসলাম সেখানে কঠোর ইসলামের অনেক সুন্দর সুন্দর কায়দা আছে কিন্তু বলা হচ্ছে একক ব্যক্তির চাইতে সামষ্টিক বেনিফিট ইসলামের প্রায়োরিটি পাবে জনস্বার্থ ইসলাম ইসলামের মধ্যে একক স্বার্থের চাইতে প্রাধান্য পাবে যেমন একটা জায়গায় করা কিন্তু আনফর্চুনেটলি আজকে ধর্মকে আমরা বিদ্বেষের হাতিয়ার বানিয়েছি দিনকে আমরা কাদা ছোঁড়াছড়ির বিষয় হিসাবে ग्रहण कर फेले प्रत्येके झगड़ा करी कथा आलम जो सम्मान थार कथा छोटे आज के ना, आमी तो तो आजके ना। आजके आजके नहीं अनेक मस्जिद इमाम के कर्मचारी हिसाब से नियोग देखने কিন্তু ইমাম তো লিডার ইমাম মানে কি লিডার তিনি হচ্ছেন যদিও তিনি ধর্মের বিষয়গুলো বা ইসলামের ধর্ম কথাটা চলে আসে আমাদের আমরা আল্লাহ যেহেতু ইসলামের যে কোনো বিষয়ে তিনি বক্তব্য দিবেন আর ইসলাম যেহেতু সব বিষয় বক্তব্য রাখতে অতএব তিনি আসলে সোশ্যাল লিডার আমরা ইমামকে মনে করি রিলিজিয়াস লিডার বা ধর্মীয় গুরু বা নেতা বলা হয় কিন্তু ইসলামে আসলে সালাদ পড়েন তারা প্রত্যেকে আসবেন তার পারিবারিক সমস্যা নিয়ে আসবেন ব্যবসা বাণিজ্যের সমস্যা নিয়ে আসবেন যেটা শরীয়ত সম্মত হচ্ছে কিনা নেতা তালাক আচার আচরণ অধিকার ক্ষুণ্ণ হলে সেটা নিয়ে তার ইমামের সাথে সলাপ পরামর্শটা পড়তে হবে তাই না অনেক মসজিদে দেখেছি ইমাম সাহেব তার কোনো স্বাধীনতা নেই ইমাম সাহেব যদি কখনো মনে যা দেন মুসল্লিরা বলে যে আপনি মনে ছাড়লেন কেন মুসল্লিরা কি সালাতের জন্য এসছে না মনে এসছে বলেন তাকে অপমান করতে পারেন না এই সমাজ যদি দিনকে আবার সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করতে হয় তাহলে ইমাম খতিব এবং মাদ্রাসার শিক্ষক এবং আরও যারা ব্যক্তিত্ব আছেন আমাদের ওলামাইকে রামকে সম্মানের জায়গায় তাদেরকে প্রতিষ্ঠিত করতে সকল মানুষ এখন এমন কি হয়েছে সাধারণ মানুষ তার মতের বাইরের অথবা তার বাইরের মা দেখা যাচ্ছে সম্মান না। অথচ আমরা দেখেছি সেই যুগে এই যে মহান চার ইমাম ছিলেন তারা কেউ কেউ একজন আরেকজনকে পেয়েছেন আবার কেউ কেউ এক ছাত্র আর ইমাম তো শুধু চারজন ছিলেন না এবং তার মধ্যে ইসহাক বিন রাহ এরকম আরো অনেক অনেক ইমাম ছিলেন এই যে বোখারি সনদে যাদেরকে আপনারা দেখেন এদের অধিকাংশই কিন্তু ইমাম ছিলেন ইমাম ছিলেন না এদের অধিকাংশই ইমাম ফিল হাদিস ছিলেন কেউ ছিলেন ইমাম উনফিল এখন কি হয়েছে ওই ইমাম নিয়ে আমরা এখন দলভুক্ত হচ্ছে এবং আমরা নিয়ে বিভক্ত হন নাই তারা একে অপরের উপরে শ্রদ্ধা নষ্ট করেন নাই ইমাম শাফরি ক্ষেত্রে একটা উজ্জ্বল দৃষ্টান্ত তিনি তো মদিনার ইমাম ছিলেন তিনি করাশি ইমাম ছিলেন তিনি ছিলেন ইমাম ও আহিলোয়া জাদিদ আলমাধাব আল জাদিদ নতুন একটা মাধাব নতুন আরো কিছু মতামত তার তৈরি হলো যখন তিনি বাগদাদের হানাফ ইমাধাবের বড় বড় ইমামদের সাথে তার হয়তো দেখা হলো যেমন মাহমুদ ইমাম আবু ইউসুফ রাহমাতান তাহলে আমরা দেখতে পাচ্ছি ইস্যু নিয়ে অনেক মসজিদে কিন্তু গন্ডগোল হয় না একে অপরের প্রতি আমরা ঘৃণা পোষণ করছি এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক মনে রাখবেন মহান আল্লাহ আলেমদেরকে অনেক সম্মান দিয়েছেন সবচেয়ে বেশি ভয় করে ফলে প্রথম কথা হচ্ছে ওলামাদের সেই সম্মান সমাজে প্রতিষ্ঠিত হতে হবে এই জন্যে আমি মনে করি প্রথমত আলেমদের গিয়ে আসতে হবে আজকে আলেমদের ইমামদের হাতিবদের সামাজিক করে নেই প্রথমত রাসুল্লাহ সাল্লা ইমান আকিদার পাশাপাশি মানুষের আখলাখ কে রিপেয়ার করা রিপেয়ার তো না গাড়ি যখন নষ্ট হয় আমরা কি করি রিপেয়ার করি আখ নষ্ট হলে রিপেয়ার করতে হবে বিশুদ্ধ করতে হবে নষ্ট আখলাখকে শুদ্ধ আখলাকে পরিণত করতে হবে রোল প্লে করতে হবে প্রথমতড়ি বন্ধ করতে হবে ওলামাইকেরাম আমরা যে যে মাঝাবেরি হই না কেন কাদা ছোড়াছড়ি বন্ধ করতে হবে আল্লাহ জাদ সম্মান করেছেন তার আমরা নিজেদেরকে সম্মান করি তাহলে সাধারণ মানুষের মধ্যে তাদের পজিশন অনেক উপরে উঠে যাবে কোন একটা মাসালায় যদি আমি কোন আলেমের সাথে দ্বিমত পোষণ করি বা এই ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি আমি কিন্তু তাকে ঘাটতি করব না দেখেন এখানে মদিনার আলেমদের মধ্যে আমরা আখলাগ দেখেছি আমি মদিনায় দীর্ঘ প্রায় ১৬ বছরের মতো ছিলাম এবং সেখানে আলেমদেরকে যেই হন না কেন যে মাঝাদেরই হন না কেন সেখানে কোনো আলেমের প্রতি কটুকটু করতে আমি দেখিনি আমাদের দেশে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে মদিনার আলেমরা কোনো কোনো আলেমকে ঘাটতি করে থাকেন কিন্তু এটা শুদ্ধ নয় এটা শুদ্ধ নয় আমি এই ষোলো বছরে অনেক আলেমদের সান্নিধ্যে গিয়েছি অনেক শাহিকদের কাছে পড়াশোনা করেছি এবং মসজিদে নবাবী মদিনায় মসজিদে মসজিদুল হারামাক্কায় অনেক হালাকায় বসেছি কিন্তু কোনো আলেমের বিরুদ্ধে কোনো কটুকতে শুনিনি শেখ মুহম্মদ আল মুখারি তার অনেক আলোচনা ইউটিউবে এখনো শুনবেন সৌদি আরবের প্রখ্যাত একজন আলিম ফকিহ তার মতো এত মুখস্থ বিদ্যা আমি আমার জীবনে কাউকে দেখি তিনি যখন কোন আলিমের নাম নিতেন কোন ইমামের নাম নিতেন স্বাধীনতা রাহমা رحمه বলতেন রহম ছাড়া কখনো উচ্চারণ সমস্ত আলেমরা এই পৃথিবীতে রসুল সম্মান তাদেরকে করতেই হবে যদি তাদের মধ্যে ভুলও পাওয়া যায় তবুও মনে রাখবেন এটা হচ্ছে কমন ফর্মুলা আর যদি তাদের বলকে কেউ সংশোধন করতে চান অত্যন্ত বিনয়ের সাথে হতে হবে সেটা শ্রদ্ধা রেখে সেটা করতে হবে আর মনে রাখতে হবে ভুল কিছু আদাব আছে এটা ওলামাইকেরাম থেকে শিখতে হবে আমাদের ওলামাইকেরামদের ইতিহাস তাদের জীবনী পড়ে শিখতে হবে ওলামাইকেরামরা কোন পদ্ধতিতে তাদের সমপর্যায়ের আলেমদের ভুল শুধরিয়েছেন ংবা তিনি যদি অনেক কম জানেন তাইলে বড় আলেমদের ভুল কি করেছেন তার কিছু স্লুব আছে তার কিছু আদব আছে সেটা যদি ক্ষুণ্ণ হয় তাহলে এই ভুল আর আলেম তার মধ্যে জেদ তৈরি হয়ে যাবে আপনার কোনো কথা সে শুনবে না আর আপনি হয়ে যাবেন তার কাছে বে আদ তাই না সমাজ কিন্তু আমরা কেউ খেয়াল করছি না এই বিষয়গুলো অতএব আমি মনে করি যে এখানে এই মসজিদে অথবা একজন আলেমের সাথে হতে পারে সাধারণ মানুষের অথবা একজন ইমামের সাথে সাধারণ মুসল্লির এখতালাফ তো হতে পারে তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে নেগোশিয়েট করব তার কিন্তু সুন্দর আদব উলামাই অনেক মানে বর্ণনা করেছেন কিন্তু আমরা সেগুলো জানি না অনেক সময় ভুল ধরার ক্ষেত্রে আমরা কোনো আদব শিষ্টাচার রক্ষা করি না বলে কি হচ্ছে বিভক্তি বাড়ছে আর বিভক্তি বাড়লে শত্রুতা বাড়ছে এবং তখন ফেঁকি মাসালাগুলো আমাদের সামনে চলে আসে এখানেও আমাদের মনে রাখতে হবে সম্মানিত ভাইরা যে এই মাসালাগুলোর ক্ষেত্রে আমাদের আকিদার মাসালা এক নম্বর জাহান থেকে বাঁচাটা আমাদের এক নম্বর আল্লাহ জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ করবেন বলেন তো আমিন জোরে বলা বা আস্তে বলা নিয়ে এটা কি কেউ জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন তাহলে আমরা সমাজকে এই মাসালাগুলো নিয়ে কেন বিভক্তির দিকে নিয়ে যাচ্ছি কেন সহি মুসলিম ভাই বোনেরা যখন সলাপ করেন কেউ তো রফাই দেন করেন আবার কেউ করেন না আছে না ঝগড়া দেখেছেন কখনো কেউ জোরে আমিন বলেন কেউ জোরে আমিন বলেন না ঝগড়া দেখেছেন কখনো অথবা সেখানকার ইমাম এবং হাতিবরা কি বলেছেন যে তারা কি কোন একটার পক্ষ নিয়েছেন নিয়ে বলেছেন বিভক্তি না বাড়ানো যারা দিন করছেন না তাদের অধিকার আছে কারণ তাদের কাছে সেটাই যদি শুদ্ধ হয় সেটা মানার অধিকার তাদের আছে না আছে আর যারা সেটা মানার অধিকার তাদের কাছে শুদ্ধ না আপনি বুঝাতে পারেন ঠিক তেমনি যারা জোরে আমিন বলা শুদ্ধ মনে করছেন সেটা মানার অধিকারও তাদের আছে এই সুন্দর সহাবস্থান মক্কা মদিনায় হাজার বছর ধরে চলে এসছে কখনোই আমি ১৬ বছরে বাক্য মুসলিম উম্মার মধ্যে অনেক চারটা মাধহাব যেহেতু আছে এবং মাঝধাবের বাইরেও যেহেতু অবস্থান আছে কি কিন্তু এক নাম্বারে অ্যাসিয়ার করতে হবে যে আমরা সুন্দর অবস্থান যেন করতে পারি এটা করলেই আমাদের আলেমদের মধ্যে ইমামদের মধ্যে একটা এই মহাব্বতটা খুব জরুরি আর যদি একটু দিন এখানে সুযোগ রেখেছে রাখেনি রেখেছে এটা বলা যাবে না যে আমার সাথে ফেকের করলে উনি দিন থেকে বের হয়ে যাবেন কি বলা যাবে যদি বলা না যায় তাহলে অসহিষ্ণু হচ্ছে কেন আমি আমাদের প্রত্যেকের বিচার করবেন কে কে সঠিক অন্য কোন ব্যক্তি যে আমার মতে বিরোধী যখন তার সম্পর্কে বলবে তার সম্মান রক্ষা করে কথা বলতে হবে শুধু তাই না এটা শুধু আলেমদের ব্যাপার না এই সমাজে এক ব্যবসায় আরেক ব্যবসায়ী সম্মান করবে। রাজনৈতিকভাবে ভাবে যারা বিভক্ত দল আরেক দলকে সমে মসজিদের সম্মান করবেন সহি মানুষকে চেতায় দিবেন না নিজেরা জেদ করবেন না কারণ জেদের চিকিৎসার সুলসালাম শিখিয়ে দিয়েছেন মানে এখানে আসলে হাদিসের আলোকে কথা বলতে গেলে হয়তো দেখা যাবে যে আমার কয়েক ঘন্টা আলোচনা করা লাগবে প্রত্যেকটা কথার পেছনে হাদিস আছে কারণ ইসলামের প্রত্যেকটা সুন্দর আখলা সুন্দর হয়তো পাউলি না হলে আমল আছে অনেক ক্ষেত্রে কোরআনের কথাও আছে সুন্দর বিনয়ী হওয়া মানুষের সাথে সুন্দর আচরণ করা এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ এমনকি আল্লাহ বিনম্র আচরণকারী হয়েছেন আর যদি আপনি রোড় হতেন কঠিন হৃদয় সম্পন্ন হতেন তাহলে আপনার চারপাশ থেকে মানুষ সরে যেত। আজকে এই জন্য ইমাম ইমামের বড় রোল প্লে করতে হবে সমাজে অনেকেই করেন এটা করবে অন্যায়কে প্রতিহত করবে অন্যায় পন্থা এটা কি হতে পারে ইসলাম কি সেটাকে রিকমেন্ড করেছে কখনোই করেননি রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের এটা আমাদের কাছে আদর্শ जेको क्या क्षेत्र भूल भूलाना है चिकित्सा जदुदी के चिकित्सा जो एक जन जदुटना कर चिकित्सा करे जदुगर का अर्थात जेको क्षेत्र के हकर का फिर आसते हैं অনেকে বলেন যে আমাকে যাচনা করেছে এখন এদের কাছে যাওয়া যাবে না কিংবা আরো অনেকগুলো আছে কি পড়া পড়া দেয় বাটি মানুষ মানুষ দেখে আল্লাহ তালে কত দুর্বল করে বানিয়েছে সবসময় আমাদের ভুলটাকে সঠিক মনে হয় আর সঠিকটাকে ভুল মনে হয় সঠিকটা দিয়ে আমাদের মন ভরে না ভুলটা দিয়ে আমাদের মন ভরে যায় কারণ ভুলের মধ্যে যে ভেলকিবাজি আছে নানা মন্ত্রতন্ত্র আছে আমাকে অনেকে বলে মানুষ ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগে আপনি যে শুদ্ধ কথা বলেন মানে তার কথা ভাষ্য আমি আমি আবার প্রশংসা কিন্তু নিজেদের প্রশংসা করুন কিন্তু আমি বলছি আসলে নিজেরই মানে অন্যরা কিভাবে আমার সমালোচনা করছে সেটা বোঝানোর জন্য বলল যে কিন্তু আপনাদের কথা সুষ্ঠ কাঠ মনে হচ্ছে সুষ্ঠ কাস্টং কারণ আপনি আমার জন্য কোন অধিফা রেকমেন্ড করছেন না বিশেষ কোনট করে করব একটা কাজ তো পাইলাম এই কাজগুলো পাইলে আমার তখন মনে হয় এবার কাজ হবে এবার ফলাফল পাব। সন্তান হচ্ছে না যদি বলে দেই তা পড়ে দেওয়া করেন এটা তো আসেই আরো কিছু দেন কি দেন হয়তো ফুল অথবা এরকম একটা একমাস সেবন করেন আচ্ছা এটাকে আমার পক্ষে সম্ভব বলেন তো আপনার কি বলেন যে আমি এগুলো শুরু করবো তাহলে সুষ্ঠম কাষ্ঠম যদি বলে এই কথাটা কি সুদ্ধ হলো মানুষ চায় কারণ সাধারণ মানুষের রুচি পরিবর্তন করে ফেলেছে সাধারণ কিছু বিকল্প আমল কিন্তু কোরআনের চাইতে বড় রুকিয়া কি আর আছে কিছু কোরআনের চাইতে আর শেফার সেরাই কোন চিকিৎসা কি আছে কোরআনটাকে তো আল্লাহ বলছে শিফা উল্লি মাহি সুদুর করেছেন একটা জিনিস আমি লক্ষ্য করেছি আপনারা লক্ষ্য করবেন যারা আজকে কোরআন সন্ন্যার এই সঠিক ট্রিটমেন্ট চিকিৎসাগুলো জেনে ফেলেছে তারা কিন্তু আর উল্টা পাল্টা জিনিসটাকে সাথে সাথে বলেন কি একজন আমাকে বললেন এক তার ভাষায় আলেম মানুষ এক মেয়েকে জিনে ধরেছে তার চিকিৎসা করছে চিকিৎসা করতে গিয়ে মেয়ের গায়ে হাত দিচ্ছে তার শরীরের বিভিন্ন অঙ্গে হাত দিচ্ছে তো বলল যে এটা জায়জ হবে কিনা আমাকে বলল আমি বললাম আল্লাহ কি আপনাকে আকল দেয়নি কোনো সাহাবি আমাদের ইমাম কোন রুচি আমাদের দৈনন্দিন প্র্যাকটিস এতটাই ভেজাল হয়ে গেছে এখন আমরা কিন্তু সঠিকটাকে আর সঠিক মনে করছি না এটা ওই দুদলার গল্পের পত এটা তো কমন একটা গল্প সবাই জানেন দুধওয়ালা মানে দুধওয়ালাকে যে গেরস্থ তার কাছ থেকে দুধ নেয় অনেক বছর ধরে দুধ নিচ্ছে একদিন বললাম অসুবিধা হয় আর দশ বছর পরে আপনি আমাকে ভেজাল দিলেন খায় আমার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে বলল যে একটা কথা বলি আপনারা বলেন আসলে দশ বছর ধরে ভেদালটা আজকে দিলামটা হাসছি এটা একটা জলজান্ত উদাহরণ এই সমাজে ভুল বিভ্রান্তিতে সবাই অভ্যস্ত হয়ে গিয়েছে আর এখন সঠিক কথাটা আমাদের এখন আর ওই ভেজালের মধ্যে রিয়াক্ট করে গাছ হচ্ছে না কিন্তু তারপরেও আমার প্রিয় ভাইরা আসুন আমরা এলেমেন থেকে চলে আসি গাছ করতে হবে আমাদের সমাজের মধ্যে সম্প্রীতি হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর ওয়াস্তে ভালোবাসা এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় গিফট আর এই গিফটটা আমাদেরকে কিসে পরিণত করেছে জানেন ভাই ভাই পরিণত করেছে আমাদেরকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে ইউনিভার্সাল সমস্ত মমের ভাই ভাই কিন্তু এই ভ্রাতৃত্বের বন্ধনটা থিওরিটিক্যাল হলে হবে না ইসলামের প্রথম যুগে এটা ছিল প্র্যাক্টিক্যাল ভাই ভাইয়ের জন্য ঠিক না করেছে বাগান বাডে দিয়েছে ঘরবাড়ি বাড়ি ভাগ করে দিয়েছে না তার স্ত্রীকে তালাক দিয়ে তার বিয়ের ব্যবস্থা মাহাব্বার আজকে বড়ই আকাল করেছে আমরা ভালোবাসা ভুলে গিয়েছি এই ভালোবাসা ভুলতে ভুলতে কি হয়েছে এখন স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্ত্রী আর স্বামীকে ভালোবাসে না স্ত্রী এখন ভালোবাসা খুঁজে অফিসার তারা তাদের কাছে ভালোবাসা খুঁজে এটা কি মুসিবত না ভালোবাসা মে কি ভালোবাসা খুঁজছে সবাই কারণ আসল ভালোবাসা চলে গিয়েছে স্মরণ করে তোমাদের উপর আল্লাহ নামত কি যখন তোমরা ছিলে পরস্পর শত্রু এরপর আল্লাহ তোমাদের মধ্যে তোমাদের হৃদয়ে হয়ে গেলে পরস্পরের প্রাপ্তি বড়ই ন্যামাত বড়ই পুরস্কার হচ্ছে ভ্রাতৃত্ব বোধ এই ভ্রাতৃত্ব বোধ আজকে বাংলাদেশে নাই আজকে কে কাকে ঠকাবে এর একটা অসম প্রতিযোগিতা চাকরস্থলে ব্যবসার স্থলে আজকে আমরা আসলে আপন ভাই কে মানুষ ঠকায় আপন বোনের জন বরং আরো বেশি নারী এখানে বঞ্চিত হয় শুরুতেই ভাই বোনের কি সম্পর্ক ভালো কিন্তু যখন বাবার সম্পত্তি বাবার মৃত্যুর পরে বন্টনের প্রশ্ন আসে আমাদের মেয়েদেরকে ধারণা দেওয়া হয়েছে তোমরা তো আসবা এখন মেয়েদের মধ্যে ঢুকে গেছে না না লাগবে না আমরা তো বছরে কি আসব না দিলে কি তাহলে আমাদের বন্ধ করে দিবে এই ধারণা মেয়েদেরকে দেওয়া হয়েছে আর সত্যিকার অর্থে ভাইয়েরা বোনদেরকে কিন্তু মূল বাড়িতে কিছুই দেয় না বলে যে মূল বাড়ি ভাইরা পাবে তারা পকার বাড়ি পাবে अथच इन नियम हम भातृत रक्त बंधन डबल पाईक पाँच सब जैरू हिब कर बंटन करते जिनटा क्या भूले गाने उठे जो माँ बाबा प्रति जातन करते मानूष आज के का ठकाबी সেই প্রতিযোগিতা চলছে আমি এক্ষেত্রে আলেমদের বিশাল একটা ভূমিকা পালন করতে হবে। ইমামদের ভূমিকা পালন করতে হবে আর আমাদের সমস্ত মুসলিম ভাই বোনদের বিরাট ভূমিকা পালন করতে হবে আসুন আমরা প্রথমে ভালোবাসাটা একটু করে আবার শিখি পরিবারে ভালোবাসাটা সৃষ্টি করি পরিবারে ভালোবাসা সৃষ্টি করতে হলে আগে স্বামী স্ত্রী ভালোবাসা লাগবে স্বামী কিন্তু স্ত্রীকে বলতে হবে যে শক্তি আমি তোমাকে ভালোবাসি যেতে পারেন কোরআন যেটাকে বলেছে হুন্না লেবাসুল্লাহ লেবাসুল্লাহ তোমরা তাদের পোশাক আর তারা তোমাদের পোশাক দেখেন কোরআন কি সুন্দর ভাষায় বলছে কোন অশ্লীল কথা না পোশাক লেপটে থাকে তার মানে স্বামী স্ত্রীর পরস্পরের সাথে কিন্তু সেই নৈকটটা আমাদেরকে দেহ সর্বস্ব করে ফেলেছে মন সর্বস্ব করতে পারেনি মনটা হচ্ছে ভালোবাসার জায়গা মনটা কিসের জায়গা আবার ইমানেরও জায়গা যে মনের মধ্যে ভালোবাসা নেই সেই মনের মধ্যে সত্যিকার ইমানও থাকতে পারে না এই মুসলিম ভাইয়েরা মুসলিম বোধেরা আপনারা ভালোবাসা এবং মহাব্বাদের চর্চা করতে হয় আগে নিজেদের মধ্যে তবে এই স্বভাবগত মহাব্বাদকে প্রতিষ্ঠিত করতে হবে যেই মানুষের মধ্যে তাদের আপনজনের প্রতি ভালোবাসা নেই সেই মানুষ দিনই ভালোবাসা তৈরি করতে পারবে না বাবার প্রতি ভালোবাসা রাখুন মায়ের প্রতি ভালোবাসা রাখুন সন্তানের প্রতি ভালোবাসা রাখুন ভাই বোনদের প্রতি ভালোবাসা রাখুন আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা রাখুন স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা নতুন করে নবায়ন করুন এবং মাঝে মাঝে বলুন সত্যি আমি তোমাকে ভালোবাসি দেখবেন যে একটা চমৎকার বিষয় ঘটে যাবে লজ্জা ভেঙে এই কথাগুলো বলুন মাকে বলুন মা তোমাকে আমার অনেক ভালো লাগে মা তার সন্তানকে একটু বলুক বাবা তোমাকে আমি খুবই পছন্দ করি তুমি আমার পছন্দের মানুষ আমার মান কিন্তু ভালো লাগবে না আপনাদের তাহলে আপনারা জেনে রাখুন আমি এখানে ঘোষণা করছি যে আল্লাহর আপনাদের সবাইকে আমি ভালোবাসি যদি কেউ কাউকে বলেন যে আল্লাহর আমি আপনাকে ভালোবাসি তাহলে রাসুসাল্লাহ সাল্লাম আরেকটা উত্তর কিভাবে দেবে সেটা বলে দিয়েছেন আল্লাহ আপনাকে আপনি আমাকে এই জিনিসগুলো একটু চালু করে দেন না রে ভাই একটু চালু করে দেন ইমাম সাহেবরা আপনারাও একটু চালু করে দেন অনেক মুসল্লিকে একটু কানে কানে বলুন আমি আপনাকে আল্লাহর আস্তে ভালোবাসি ইসলামের ভাষা হাদিসের ভাষা সালাম প্রচার করে থাক বেশি বেশি সালাম সালাম উঠে যাচ্ছে ভালোবাসার স্বীকৃতি উঠে যাচ্ছে ফলে মানুষের অন্তর হয়ে যাচ্ছে কঠিন সেখানে আর ভালোবাসা ঢুকে না আমি বলেছিলাম মাহাব্বা থাকলে ইমান থাকে মাহাব্বা না থাকলে ইমান থাকে না আপনারা কি জানেন আল্লাহ এবং রসুলের মাহাব্বাত আমাদের ইমানের একটা গুরুত্বপূর্ণ রোকন যেই অন্তরে আল্লাহ এবং রসুলের প্রতি মাহাব্বা থাকে না সে অন্তরে ইমানের কোন অবস্থান যত আলেম বিগত হয়েছেন এবং এখনো যত আলেম জীবিত আছেন আল্লাহর আসতে আমি তাদের সকলকে ভালোবাসি তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা আছে এই আমার অনেক আলোচনায় আপনারা ইউটিউবে শুনবেন ওখানে কোনো আলেমের প্রতি কোনো আমি আমার দেশের সমস্ত মানুষের প্রতি ভালোবাসা পোষণ করি এবং আশা করছি আপনারাও তাই করবেন করবেন না আসুন না এই সমাজটাকে সুন্দর করি হিংসাবিদ্দেশ হানাহানি আর বিভক্তি রেখে কোনো দিয়ে সমাজ সুন্দর হবে না একটা পরিবারের মধ্যেও হিংসাবিদ্যে সানাহানি যদি থাকে সেই পরিবারেও কোনোদিন শান্তি আসবে না এটা পরীক্ষিত আজকের এই সমাজকে যদি সুন্দর করতে চায় তাহলে শ্রদ্ধা মমতা স্নেহ মাহাব্বা এটা আমাদের বাড়তি হবে এবং আমাদের অন্তরকে এই মাহাব্বা দিয়ে ভরপুর করতে হবে কেউ কটুক্ত করলেও সেটাকে সুন্দরভাবে আমি ফেস করব আমার সম্পর্কেও যিনি খুবই খারাপ করবেন আমি যদি বলতে পারি একটা সাল্লাম কি তাই করেন সেই মক্কানগরীর কে যারা কি না করেছে কি না কটুক্তি তার বিপক্ষে করেছে কি না গালি তাকে দিয়েছে এবং যারা সকলে মিলে তাকে ক্ষমা করে আমরা সমাজকে সুন্দর করতে পারব আপনি অন্য কোনো ভাবে সমাজকে সুন্দর করতে পারবেন না পৃথিবীর পার্থিব কিছু উন্নয়ন দিয়ে সমাজ সুন্দর হয় না এজন্য ডেভেলপমেন্ট বা উন্নয়ন কর্মকাণ্ডের ইসলামিক যে কনসেপ্টটা এটা জাগতিক বৈষয়িক রূপরেখার সাথে না। ইসলাম করে। আপনার আগে আকিদার আকিদাটা ডেভেলপড হতে হবে ইমানটা কমপ্লিট উন্নত হতে হবে আমল উন্নত হতে হবে আপনার মরালিটি নৈতিকতা উন্নত হতে হবে আপনার আফ্লাদ উন্নত হতে হবে এবং এরপরে উন্নয়ন দেখবেন এবং আকিদার উন্নয়ন সর্বপ্রথম করেছেন এবং তারপর দেখা গিয়েছে যে এই সময় চুরি নাই ডাকাতি নাই ছিনতাই নাই রাহাযানি নাই যুদ্ধ নাই গৃহযুদ্ধ নেই হিংসা নাই বিদ্বেষ নাই একটা সময় এসেছে যখন ফ্ল্যাট দিতে চাই যদি আমার মতে সত্যিকার দুনিয়া লোভ না থাকে আমি বলবো ভাই আমি ভালোই আছি আহমদুলিল্লাহ আপনি আমাকে গেলাতে পারবেন না রে ভাই আপনি যদি কোন দুর্নীতির অফার নিয়ে আমার কাছে আসেন ভাই আপনাকে এক কোটি টাকা দেবো যদি সত্যি আমার কাছে ইমান থাকে আর আমি আখেরাতে বিশ্বাসী হই এক কোটি টাকা না একশো কোটি টাকা দিয়ে আপনি আমাকে পথচ্যুত করতে পারবেন না এক সময় মোমেনরা সবল ছিল আখলাকে কিন্তু আজকে কায়দা করে দুর্নীতি করে মানুষ আসুন আমরা আসলে যেই আজকে একটা ফর্মুলা নিয়ে আমি কথা বলেছি সে মাহাব্বার ভালোবাসার চর্চা শ্রদ্ধা আজকে আমাদের এই বাংলাদেশে বরং সমগ্র বিশ্বে আমরা হিংসা বৃত্তে সানাহানি নিয়ে অবস্থান করব না আমরা ভালোবাসার মন্ত্র ছড়াবো মানুষকে দিকে ডাকবো সম্প্রীতির দিকে এমন কি আমাদের যেন অমুসলিমরাও ভাবে যে মুসলিমদের কাছে আমরা নিরাপদ এটা কি ইসলামের উন্নয়ন না ইসলামের আখলাক না মুসলিমরা একমাত্র যুদ্ধ ক্ষেত্র ছাড়া আর কোথাও হিংস্র হয় না করে না যে পন্থী হন না কেন তিনি আমাদের কাছে নিরাপদ আপনারা কি তা মনে করেন না আমাদের কাছে এই দেশে অবস্থানরত সকল অ নিরাপদ আমাদের কাছে শুধু মানুষ নয় পশু পাখিও নিরাপদ অন্যায় ভাবে আমাদের যে সামাজিক নিয়ম আছে রাষ্ট্র নিয়ম আছে সেটাকে ক্ষুণ্ণ করে কোন হিংস্র পশুকে হত্যা করবেন না যেমন মেরে ফেলেন হরিণ অনেকে স্বীকার করেন এটা নিয়ম বিরুদ্ধ এগুলোর কারণে ইকোলজিক্যাল পরিবেশগত বিপর্যয় দেখা দেয় আমাদের কাছে বাঁশ বাগান গাছপালা নদীও নিরাপদ তাই না ঠিক তো বললেন এই যে এটাকে তুরাগ নদী নাকি তুরাগ নদী কিন্তু আসুন আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই যে মুসলিমের কাছে যে সকল অবস্থানে এই জগতের সবাই নিরাপদ আমরা তাদেরকে নিরাপত্তা দিই এটা আমাদের ইমানের দাবি এটা আমাদের সালাপ পড়ার দাবি এটা আমাদের আমল এবং আফলাগের দাবি আমরা সেই জায়গায় কঠোর হব যেই জায়গায় ইসলাম কঠোর হতে বলেছে এবং সেটা একমাত্র যুদ্ধ ক্ষেত্র তবে এখন কিন্তু যুদ্ধ শুধু ওই ক্ষেত্রে নয় যেখানে মানুষ অস্ত্র দিয়ে যুদ্ধ করে যুদ্ধর এখন আরেকটা ফিল্ড আছে সেটা হচ্ছে জ্ঞানগত যুদ্ধ যেটাকে বুদ্ধি বৃত্তির যুদ্ধ বলা হয় intellectual war, जुद्ध। मुसलिम हार यही जैगा बुद्धि बृद्धि युद्ध एक जेने ज्ञानमुखी हुई अस्त्र दिए मानुष के প্রতিহত করার চাইতে আসুন আমরা বুদ্ধি শিক্ষা আর জ্ঞান দিয়ে মানুষকে আলোকিত করি মানুষকে আলোকিত করার প্রকৃত যুদ্ধ মধ্যে মুসলমানদের কাছে আছে বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র সেটি কি সেটি হচ্ছে আল কোরআন এবং আসন্নাহ আল কোরআন আহমুল কোরআন এবং অলুম সন্ন্য আজকে এইভাবেই আসুন না মানুষকে বুঝায় আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন যারা এই আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে আল্লাহ আমাদের গোবল করুন আমি এখানে একটু করে কথা নেই কারণ আমাকে আসলে আরেকটা আলোচনায় যেতে হবে আমি আসলে মাফিল করি না সুরেও কথা বলি না তবে জ্ঞানের কথাগুলো শেয়ার করি আমি আশা করব যে যারা জ্ঞান চান তারা হয়তো আমার সাথে শেয়ারিং এ মজা পাবেন আর যারা সুর চান অনেক সময় সুর খারাপ নয় তবে যারা সুর দেন তাদেরকে মনে রাখতে হবে তার প্রত্যেকটা কথার হিসেব আল্লাহ নেবেন সুর দিয়ে গাল গল্প আর বানানো গল্প কিচ্ছা কাহিনী বলে কিন্তু আল্লাহর কাছে পার পাবেন না জনগণ শুনতে এসেছে জ্ঞানের কথা জনগণ শিখতে এসেছে দিনের কথা জনগণ শিখতে এসেছে ইমান এবং জনগণ গাল গল্প শিখতে আসেনি কিন্তু মানুষকে যদি আমরা মিসগাইড করি সুরের লহরে দিয়ে যাতে তারা মনে করে যে এটা যাত্রার বিকল্প মজা লাগে তখন তারা জ্ঞানীদের কথা শুনবে না অনেক জায়গায় এক্সপেরিয়েন্স করেছি আমরা জ্ঞানের কথা তারা উঠে যায় আর সুরের হয়ে আরো লোকাশারী যদি এখন ইউটিউবে আলোচনা শোনা যায় দেখবেন এরা কেউ সুর দিয়ে কথা বলে আমাদের রুচি একটু পরিবর্তন করতে হবে সেটা কি সেটা জ্ঞানের কথাগুলোকে একটু বুঝতে হবে আলোকিত হওয়ার জিনিসটা চিন্তা ধারণ করতে হবে তাহলে দেখবেন যেখানে জ্ঞানের কথা সেখানে ভালো লাগবে যেখানে বাজে কথা সেটা আর ভালো লাগবে না কিন্তু বলে সালামা যখন জাহের লোকরা তাদের সামনে কথা বলে তাদেরকে বলতে হবে কি সালাম আলাইকুম ভাই হাত তোলাটা জরুরি না জাস্ট আমি বুঝালাম মজা করার জন্য আসসালাম আলাইকুম বলে চলে আসতে হবে আর যদি আরো বড় উপহার চান তাহলে হয়তো শিরেক ও পেয়ে যেতে পারেন আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন আল্লাহ আমাদের ইমানকে শুদ্ধ করুন যাবতীয় শেরেক বেদাহাত থেকে আমাদের আমুলকে তৌফিক দান করুন আল্লাহ রসুলকে সবচেয়ে দিন আমাদের